আল্লাহন বলেন সুরএর একশো তো নম্বর আয়তের মধ্যে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 এবং তাই আটচল্লিশ নম্বর আয়ের মধ্যে আল্লাহ বলেন্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ কখনো তার সাথে শরিক করা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 मृत्यु बरण कर नाम प्रवेश कर बड़ सपराध नए क्षमार अजोग्य अपराध ये कारण अवश्य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 হ্যাঁ সিরিকটা হচ্ছে কারণ হচ্ছে সিরিকটা দুটি মারাত্মক আপনার মিথ্যার উপর উপর আপনার সামিল এক নম্বর হচ্ছে যে আল্লাহর উপর সে অপবাদ দিয়েছে যে আল্লাহকে অন্যের সাথে সমপর্যায় রেখেছে দ্বিতীয় নম্বর হচ্ছে সে আল্লাহ করেছে কারণ সে আল্লাহবাদ আখ্যায়িত করেছেন সুরা নিসার একশো ষোলো নম্বর আয়তির মধ্যে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর সাথে সিরি করবে সে চরম পদ হিসেবে আখ্যায়িত হবে এবং এটা চরম ব্রষ্টতার কারণে कारण शिडिकत्य थे हिदायत थ दूरे सर जाए अनेक दूरे सर जाए यह कारण से आल्ला रहम्मत थे आल्ला मखुरत थ दूरे सर जाए तक तरह अल्लाहर रहमत मखुरतर आशा जाएगा একশো ছয় নম্বর আয়তে বিল্লাহ ইহম্ম শেখুন যে অধিকাংশ মানুষ ইমানদার বস্তায় সে সিরিখ করে বসে সুতরাং একজন মুসলমানের দায়িত্ব যে সে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 নিয়ে আলোচনা করেছিলামকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করতে হবে না হলে শেষ পর্যন্ত গতি জাহান্ন ছাড়া আর কোনো কিছুই থাকবে না আল্লাহ আমাদেরকে সিরিপ থেকে দূরে থাকার তোফিক দান করুন